আবু হুরেলা রদিল তালাহ সূত্রে নাবি সাল্লাহ আলসালাম হতে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ আমার উন্ম্মতের হৃদয়ে যে খেয়াল জাগ্রত হয় তা ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ না সেটা তা পরিণত করে বা মুখে উচ্চারণ করে কথা দর রহমাতুল বলেন মনে মনে তালাক দিলে তাতে কিছুই অর্থাৎ তালাক হবে না